মৃত্যুহীন জীবনের সন্ধানে একটি মৃত্যুহীন জীবন চাই কোন মরণ নেই সে জীবনে কোনো মৃত্যু আর সাধন করবে না কোন যন্ত্রণা আস্বাদন করবে না কোনো রোগ ব্যাধি আস্বাদন করবে না কোনো কষ্ট অনুভব করবে না শুধু শান্তি আর শান্তি এমন একটি মৃত্যুহীন জীবন কি চান না আপনারা বলুন তো অবশ্যই চান পৃথিবীতে মানুষ অমর হয়ে থাকার জন্য নিজেকে মমি বানিয়ে রেখেছে কত চেষ্টা করেছে কিন্তু তারা কি পেরেছে একটি মৃত্যুহীন জীবন লাভ করতে না পারেনি হৃদয়ের হায়াত হলো হৃদয়ের জীবন হলো এই কোরআনের মধ্যে এই কোরআনে আমাদের মূল হায়াত আমাদের যে জীবনটি দেহের ভিতরে লুকিয়ে আছে যে রুহের কারণে আমরা জীবন্ত আছি না হলে লাশ হয়ে যেতাম এই লাশ হওয়ার চেয়ে আরো বড় লাশ হয়ে যাব যদি কোরআন না থাকে কোরআন আমাদের দ্বিতীয় রোহ আমাদের প্রথম রোহ হল ভিতরে যেটা আছে এটা আমাদেরকে পুরোপুরি সেভ করবে না হয়তো নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত সেভ করবে আল্লাহর হুকুমে কিন্তু এই করান যেটা দ্বিতীয় রোহ আমাদের যেটা বলেছেন আপনি চান না আপনার কি রুহের প্রয়োজন নেই এই আত্মার কি প্রয়োজন নেই হ্যাঁ একটি অনন্ত জীবনের জন্য মৃত্যুহীন জীবনের জন্য এই রুটি প্রয়োজন বিশ্বের মানুষকে বলুন তোমাদের ভিতরে আল্লাহ যে রুটি দিয়েছেন এই রুহকে চিরস্থায়ী বাঁচিয়ে রাখার জন্য আরেকটি রুহ তোমাদের লাগবে সেই রুহটি সাবধান হারিয়ে ফেলো না কপাল পড়ে যাবে সেই রুহটি হলো আল্লাহ তালা এই জন্যই ওকে রুহামা আমার দিনের আমার মূলনীতির আমার মহা জাগতিক মূলনীতির একটি রুহ একটি আত্মা একটি প্রাণ তোমার জন্য নাজিল করেছি বিশ্ববাসীকে উপহার দিয়েছি আল্লাহ এই জন্যই এই জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠানের আমন্ত্রণ সবাইকে জানাচ্ছি মুসলিম অমুসলিম নির্বিশেষে আসুন এই কোরআন আপনার রূহ আপনি যে রুটা ভিতরে অনুভব করেন অস্তিত্ব অনুধাবন করেন এটি চলে গেলে আপনি যেমন শেষ হয়ে যাবেন আপনার দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে এই রু চলে গেলে আপনার অনন্ত জীবন শেষ হয়ে যাবে এই না পেলে অসীম জীবনে আপনি লা সেখানে আপনার না মৃত্যু থাকবে না জীবন থাকবে মৃত্যু চাইবেন আপনি আল্লাহ না করুন কেউ যদি জাহান নামে পড়ে যায় সে মৃত্যু কামনা করবে কিন্তু মরতে পারবে না আর তার জীবনও নেই সে জাহান নামে রাগুনের ভিতরে যে অকল্পনীয় মহা শাস্তি অচিন্তনীয় দাহন যন্ত্রণা সেখানে জীবন টেকা তো অসম্ভব সেটা এমন এক অবস্থা যেমন সুরাত আল্লাহ বলেছেন সেখানে তার মৌতো নেই হায়াতো নেই এমন এক কঠিন অকল্পনীয় কষ্টের পর্ব অনন্ত কাল তার উপর দিয়ে বয়ে যাবে কখনো শেষ হবে না সেখান থেকে বাঁচতে হলে এই রুহটা নিতে হবে আহা যার জীবনে এই রুহটি সে অর্জন করলো না কি উপায় হবে তার আল্লাহ মানব জাতির উদ্দেশ্যে যে রুহ কোরআন আল্লাহ করে আল্লাহ বিশ্বনীতি বিশ্ব দর্শন নিয়ে আপনাদের দুয়ারে হাজির হয়েছে একটি বিশ্ব দর্শন আমরা মানুষেরা যে একটি সভ্যতা নির্মাণ করি যে সভ্যতার নির্মাণ হয় পরিবাদ থেকে সে পারিবারিক পরিবার নামক যে সভ্যতা মানুষ নির্মাণ করেছে তারপর গ্রামীণ সভ্যতা নির্মাণ করেছে বৈশ্বিক সভ্যতা নির্মাণ করেছে তার সূচনা হয় কিন্তু পরিবার থেকে এই পারিবারিক সভ্যতার প্রথম নির্মাতা হলেন পিতা আর দ্বিতীয় নির্মাতা হলেন মাতা প্রথম নির্মাতা হলেন আদম দ্বিতীয় নির্মাতা হলেন হাওয়া এই যে ইনসানি তামাদ্দুন ইনসানি তহজিব তাহিব হলো সংস্কৃতি তামাদ্দুন হলো সভ্যতা सभ्यतार निण जराा कराति पारिवारिक नामक सभ्यतारुरक्षित दुर्ग शांति छाय शनिवीर शांति भाषा मानवजाति उपहार दिए माता पिता बोल तो माता पितार की पावना थे अवश्य एहसान अवश्य एहसान सदव्यवहार सूंदर आचरण खिदमत सेवा যতটুক পাওনা তার চেয়ে আরো বেশি তাদেরকে দেয়া উচিত প্রিয় ভাই বোনেরা এমন একটি সুন্দর মূলনীতি আপনি কোথায় খুঁজে পাবেন কোন ধর্মে পাবেন বিকৃত কোন ধর্মে এত সুন্দর একটি মূলনীতি আপনি পাবেন না যতটা সুন্দর পাবেন কোরআনে আসুন তাহলে আমরা আজকের বিশ্বজনীন এই মূলনীতিটি গ্রহণ করি এটি সারা কোরআনে আছে আমি নিয়েছি সুরাল বকরার তিরাশি নম্বর আয়াত থেকে সুরাল বকরা তিরাশি নম্বর আয়াতে এখানে অনেকগুলো মূলনীতি আল্লাহ বলেছেন সেখানে যে মূলীতিটি আজকে আমি জনক তাদের প্রতি দেহসান করো এহসান মানে হল যা তোমার দায়িত্ব তাদের প্রতি আছে সেটা পূরণ করার পরে আরো বাড়তি কিছু করা শুধু ফরজ দায়িত্ব পালন করলেই মাতা পিতার প্রতি দায়িত্ব পালন হয়ে যাবে না ফরজার উপরে আরো কিছু বাড়তি এসান নফল আরো উদ্বৃত্ত শত প্রনোদিত হয়ে আরো বেশি কিছু তাদের জন্য করতে হবে এটাকে বলে এসান এজন্যই আল্লাহ যে বলেছেন আদলি বলে এহসান আল্লাহ তালা আদলের নির্দেশ দেন এহসানের নির্দেশ দেন আদলের পরে এহসানের কথা বলেছেন সুরান্না হলের মধ্যে মুরবিল আদলি বলে এহসান তাহলে আদলে হলো ইনসাফ যেটা ফরজ এটা করতে হবে দিতে হবে এর উপরে আরও বাড়তি কিছু দিলেন একজন আপনার থেকে একশো টাকার একটা জিনিস কিনল যেমন একটা শাকসবজি কিনল একশো টাকা সেটা দিয়ে আবার বাড়তি একটু দিয়ে দিলেন এক কেজি দিয়ে এক কেজির উপরে আবার বাড়তি একটা বাড়তি দিলেন এটা হেসান আবার তিনিও আপনার থেকে একশো টাকা জিনিস কিনলেন তো পাঁচ টাকা একটু বাড়তি দিয়ে দিলেন দু টাকা বাড়তি দিয়ে দিলেন নাও একজন রিক্সা চালককে ২০ টাকায় আপনি ভাড়া করলেন দেওয়ার সময় পঁচিশ টাকা দিয়ে দিলেন পাঁচ টাকা যে বাড়তে দিলেন আর বিশ টাকা এটা না ওটা দিলে হকা দেয় হবে না ওইটা দিয়ে আরো বাড়তি দিতে হবে কারণ মাতা পিতার আপনি যতই মাতা পিতাকে দান করেন মাতা পিতা বৃদ্ধ হয়ে গেছে আপনি ভিতরে ভিতরে অপেক্ষা আছেন ওনারা দুনিয়া ছেড়ে চলে যাবে গেলে ভালো তাদের জন্য বয়স বৃদ্ধ হয়ে গেছে এখন চলে যাক অনেকে এটা কামনা করে কিন্তু কি কি আপনাকে নিয়ে কামনা করেছিল। শিশুটি মরে যাক। এই দিতে মাতা পিতার সমান কখনো পারবেন না এজন্য জন্য মাতা পিতার ঋণ শোধ হয় না বিশেষ করে মা যে কষ্টগুলো করেছেন আপনাকে অস্থিত ধারণ করে কত কষ্ট করেছেন আপনাকে ভীতি ভীতি আনতে প্রায় কবরে চলে যাওয়ার মতো অবস্থা তার হয়েছে আপনাকে দুবছর কোলে নিয়ে দুধ পান করিয়েছেন আপনি কত বিছানা নষ্ট করেছেন মা পরিচ্ছন্ন করেছেন আপনাকে ঘুম পাড়াতে গিয়ে নিজের ঘুম হারাম করেছেন যে স্নেহ ঢেলে এগুলো করেছেন সেই স্নেহমায় কি আপনি দিতে পারবেন পারবেন না এই জন্য সবসময় ফরজ দায়িত্বের উপরে আরো বাড়তি যেটা কি কোরআনে এহসান বলা হয়েছে অবিল এটা একটা বিশ্বমূলনীতি মা বাপের জন্য শুধু ডিউটি পালন করার করলে এটা হবে না এটা একটা সভ্যতা সভ্যতার একটি মহান ইট ইসলাম দিয়েছে আপনাকে আপনি সভ্যতার এই ইটটি যদি আপনি এইভাবে নির্মাণ না করেন বাকি ইটগুলো আপনার আকা পাকা হয়ে যাবে এটা প্রথম ফাউন্ডেশন একটি পরিবার নির্মাণ করা সেখানেই মাতা পিতা যারা আছেন মাতা পিতার উচিত শিশুদেরকে সেই সুশিক্ষা দেয়া আর শিশুদের উচিত সন্তানদেরও উচিত মাতা পিতাকে আল্লাহর পরে পরে আল্লাহ আল্লাহ রসুলের পরে পরে মাতা পিতাকে সম্মান জানালো যেমন সতেরো নম্বর সুরাবানি ইসরায়েলের বলেছেন আল্লাহ ইল্লা ইয়াহু তোমার রব এটা ফায়সালা করে দিয়েছেন কদ ফায়সলা করেছেন যে তিনি ছাড়া আর কারো এবাদত করবে না আর মাতা পিতার প্রতি এহসান করবে মাতা পিতার প্রতি ডিউটি পালন করার পরে আবার বাড়তি করবে নিয়ামত দেবে তাদের জন্য শৈশবের যে কষ্ট তারা পেয়েছিল সেটা যাতে তারা কিছু বিনিময় দুনিয়াতে পায় অকুর রব্বের হাম হুমা কেমা রব্বায় আনি হেরব শুধু তুমি খেদমত দিয়ে খান্ত হইও না আবার মুখে বলো অন্তর থেকে বলো শিশুকালে আমাকে যেই স্নেহ সোহাগ আদর মমতা দিয়ে লালন পালন করেছিল আমি তো পাচ্ছি না সেটা দিতে তুমি সেটা দিয়ে দাও তুমি সেম তাদেরকে দিয়ে দাও মানব সভ্যতা এখান থেকে তো নির্মাণ হতে হবে প্রতি এসান আজকে সারা বিশ্বে মাতা পিতার এই অবস্থানটা টল টলয়মান হয়েছে অনেক ক্ষেত্রে হারিয়ে গেছে সন্তান ঘর বাড়িতে থাকে আর মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে আহা কি করুন মায়েরা প্রসব করবে এমন সন্তান যে সন্তান মনিবের মতো আচরণ করবে এটাও একটা ব্যাখ্যাই হাদিসটির এমন সন্তান ছেলে তো অবাধ্য হবে মেয়েরা পর্যন্ত অবাধ্য হয়ে মণিবের মতো আচরণ করবে মায়ের সাথে মানবতার পথ প্রদর্শক আলকুর আনুল করিম কি ওসিয়াত করেছে মানব জাতির জন্য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 सबकि देखते नियमित अनुष्ठान अल कुरानी पवित्र एवंध जीवन जापन करार् कुरान दिए निर्देशना जानते हम देख कुरानस आज सन्ध्या साढ़े छटाय पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाएंगे टीवी बांगल्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 जा मानवतार अत्याचार की जानते हम देखलमे अधिकार आदेश बुधवार सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेश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 দেখুন প্রশ্ন পরবর্তী অনুষ্ঠান বাংলায় বিরতির পর আবারও ফিরে এলাম আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধি অনুষ্ঠানে একটি সুন্দর পৃথিবী যদি আমরা চাই আমরা সবাই একদিন মা বাপ হব সেই যোগ্যতা আছে অতএব মাতা পিতা যাতে সমাদের সবচেয়ে সম্মানিত থাকেন সবচেয়ে বেশি আদর আপ্যায়ন সেবা যত্ন পেয়ে থাকেন। সবচেয়ে সুন্দর রুমটি সবচেয়ে সুন্দর বিছানাটি সবচেয়ে সুন্দর খাট পালংটি যাতে মা বাবা পেতে পারেন মান মনাক্তা সহাবাতাল্লাহাদিসে যেটা এসেছে যে নবী সাল সাল্লামকে একজন জিজ্ঞাসা করেছিল হ্যালো রসুল সবচেয়ে আমার সুন্দর আচরণ আমার যোগ্য কে এই পৃথিবীতে সহবাদ সাহস্য কে দিয়েছে তোমার মা দিয়েছে তো তিনি তো আবার বিনিময় হিসেবে সেটাই প্রাপক অতএব কত সুন্দর মিল মায়ের যে আদর যত্ন সেবা সন্তানের প্রতি সন্তানে সুম্যমান এরপরে কে নজি বললেন সোমা অম্মুক এর পরেও তোমার মা চতুর্থ বারে বললেন সুম্মা বুক তারপরে তোমার পিতা সোহান এটা আমাদের মানবিক সভ্যতার অপরিহার্য একটি ফাউন্ডেশন যে মা বাবা সকল সমাজে মুসলিম সমাজে অমুসলিম সমাজে আমাদের এই অনুষ্ঠানের সামনে যারা বসে আছেন আপনি মুসলিম হন অমুসলিম হন আপনার যিনি মা বাবা আছেন আপনি পৃথিবীতে তাদের সাথে ভালো ব্যবহার করবেন মা বাবার সাথে দুর্ব্যবহার করলে আপনার শারীরিক ক্ষতি হয়ে যাবে আপনার সাথে তাদের একটা অদৃশ্য যোগাযোগ শারীরিকভাবেও আছে আধুনিক বিজ্ঞান যেটা প্রমাণ করেছে ডক্টর মাহবুব তাহারেক সে কষ্টের মন্দির দেহে এসে তাকে আঘাত করবে আর মা বাবার হৃদয় মন যদি খুশি থাকে আনন্দিত থাকে তাহলে সেটারও সুফল সেটার আনন্দের তরঙ্গ সন্তুষ্টির তরঙ্গ সন্তানের শরীরকে সুস্থ রাখবে মনকে ভালো রাখবে এই জন্য দেশ বিদেশ থেকে কাজ করে যখন মায়ের কাছে যায় আমরা বাবার কাছে যাই এমনি শরীর ভালো হয়ে যায় কেন বলা হয় ওই যে মা বাবার ওই হৃদয় থেকে যে সুস্থতার আনন্দের যে প্রাণবন্ততার যে একটা ঢেউ এসে সন্তানের শরীরে লাগে আল্লাহলা ওর মাধ্যমে সন্তানকে সুস্থ করেন এটা আধুনিক বিজ্ঞানে প্রমাণিত যেটা আমাদের ধর্মের মধ্যে আছে ক্রাণের মধ্যে আছে পৃথিবীর সব ধর্মেই মাতা পিতারের অবস্থান স্বীকৃত দেখুন কোরআনে করিমের আরেকটি আয়াতে আল্লাহ কি বলছেন কোনো শরিক করো না এরপরে কে কোন নেতা কোনো ধর্মগুরু কেউ না আল্লাহ আল্লাহ রসুলের পরে কে অবিলা মাতা পিতার প্রতি এসান কত গুরুত্ব আল্লাহ নিজের এবাদতের সাথে যুক্ত করে দিয়েছেন মানুষের অস্তিত্ব দিয়েছেন আল্লাহ সবার আগে হলেন আল্লাহ আল্লাহর পরে মানুষের অস্তিত্বের পৃথিবীতে এসেছে মাতা পিতার মাধ্যমে এই জন্য আল্লাহর এবাদতের পরে পরে মাতা পিতার অবস্থান এটা মানব সভ্যতার অপরিহার্য অঙ্গ আজকে যারা মাতা পিতাকে ঠেলে দিলেন বৃদ্ধাশ্রমে এটা অসভ্যতা এটা মানব সভ্যতা নয় এটা পাশবিকতা পৃথিবীর কোন জাতির মানুষেরই এটা করা উচিত নয় কিন্তু আসমানি এই জীবন ঘনিষ্ঠ বিধি যারা জানে না তারা তো তাই করছে বুঝে না মা বাবাকে সাথে রাখা যে নিজের সুখী থাকার জন্যই অপরিহার্য আমি আমার স্ত্রী দিয়ে সুখী হব না আমি পারবো না আমার মা বাবা দিয়েই আমাকে আগে সুখী হতে হবে মা বাবা আমার সুখের জন্য আগে প্রয়োজন আমার একটি প্রাণবন্ত জীবনের জন্য মা বাবা আগে প্রয়োজন স্ত্রী পরে প্রয়োজন মা বাবাকে দুঃখ দিয়ে আমি থাকতে পারবো না মা বাবাকে অনাহারে রেখে আমি যদি খাই এ খাদ্য একদিন আমার জীবন কেড়ে নেবে প্রিয় ভাই বোনেরা মা বাবাকে অপমান করা মনে কষ্ট দেওয়ার শাস্তি ফিতে নগদ চলে আসে আল্লাহ তালা माता पितारे एहसान करो एखनेत कथार মা বাবার এহসানের কথাই আল্লাহ বলে দিয়েছেন তাহলে এটি কত জিনিস মানব জাতির জন্য এটা আমরা বুঝতে পারছি এখান থেকে সুর আল আন কাবুতের আট নম্বর আমি ইনসানকে অসিদ করেছি শক্ত উপদেশ দিয়েছি যে বেওয়ালি দাই হোসনা তার মাতা পিতার সাথে সে যাদের সুন্দর আচরণ করে তারা যা পাওনা এ বাড়তি জাতি তাদেরকে সবকিছু দান করে তবে মা বাবা যদি তোমাকে বাধ্য করতে চায় যে আমার সাথে এমন জিনিস আমার সাথে শরিক করো যে শেরিকের কোন জ্ঞান তোমার নেই শিরকের বিষয়ে তো কোন দলিল নেই শিরিকের কোনো অস্তিত্বই নেই আল্লাহর সাথে শরিক করার কোন সুযোগই নেই অথবা সে বিষয়ে কোনো বৈধ জ্ঞান করতে গে পাওয়া যাবে সেরকের তো কোনো সুযোগই নেই ফালা তোমা মা বাবা যদি সিরকের ব্যাপারে তোমাকে বাধ্য করতে চায় তাহলে তখন আনুগত্য করোনা আমার দিকে আমি মা বাবা যদি আল্লাহ সাথে শরিক করতে বাধ্য করতে চায় সেটা করা যাবে না কারণ আল্লাহর হক সবার উপরে মা বাবার ঊর্ধ্বে কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের পরম বন্ধু একমাত্র আল্লাহ আর সব বন্ধুরা পৃথিবীতে যা আছে সব এক আল্লাহর দান সে আল্লাহকে তো নারাজ করার কোন সুযোগ নেই আল্লাহ তো যদি আল্লাহর নষ্ট করতে তোমাকে বলে সেটা তুমি করতে পারো না সেটা করলে তুমি ধ্বংস হবা তোমার মা বাবা ধ্বংস হবে ক্ষতিগ্রস্ত হবে বরং তাদের রক্ষার জন্য তাদের এই কথা অমান্য করা উচিত তাদের এই কথা মানা উচিত হবে না দেখুন সুর আল আল্লাহ তারা মা বাবার কথা তুলে ধরেছেন আমি তার মা বাবার কুরহা এবং দুনিয়াতে তাকে প্রসব করেছে অনেক কষ্ট করে তাকে নিয়ে এসেছে অনেক কষ্ট করে সাহারা তাকে গর্ভে ধারণ করা দুধ পান করানো তিরিশটি মাস কমপক্ষে ৩০টি মাস চলে গেছে দুবছর দুধ পান করানো কমপক্ষে ছয় মাস তাকে তার অস্তিত্ব ধারণ করা তাহলে কত কষ্ট করেছে মাতা পিতা সুরা লোক আমি মানুষকে ওসিয়ত করেছি তার মাতা পিতার প্রতি এসান করার মাতা পিতার দুইজনের কথা বলার পরে মায়ের দিকটা বিশেষ করে তুলে ধরেছেন হেমালাতহু ও আল্লাহন তার মা তাকে অস্তিত্বে বহন করেছে দুর্বলের পর দুর্বল হয়েছে কত কষ্ট করেছে আহা মায়ের সে কষ্টের কথা সে কষ্টের বিনিময় সন্তান কি কখনো দিতে পারে এর হাজার লক্ষ ভাগের এক ভাগ বিনিময় সন্তানের পক্ষে দেওয়া সম্ভব নয় অফিস আ দুটি বছর লেগেছে তার দুধ ছড়াতে আনিসকুরে মসির मानुष केसीयत करक्रिया आदाय करो और माँ बाबा विशेषकर माँ जे एत कष्ट तुम्हें पृथिवीते नहींज तुम तरह शुक्रिया आदाय करो बाबा शुक्रिया आदाय करो मेरों सुक्रिया आदाय करो इलाइएल मसिर हमारे तुम्हारे आसते है प्रिय भाई बोन यह बाबार ये हम मानविक सभ्यता निर्माण যে একেবারে প্রাথমিক পূর্ব শর্ত মানে প্রাথমিক ফাউন্ডেশন মাতা পিতার যেই শ্রদ্ধা অহসানের অবস্থান এটা আমাদের ঠিক রাখতে হবে যে করে মাতা পিতার এই অবস্থানটা ঠিক আছে সে ঘর রহমত নেয়ামত বরকতের ঘর সেই সন্তানরা ইনশাল্লা এই মান থাকলে তারা জান্নাতে চলে যাবে মা বাবার দোয়ার বরকতে সেখানে কত প্রাপ্তি আসবে কত সুখ আসবে কত শান্তি আসবে রহমতে ঘেরা আসে বাড়িটি এটাই আমাদের লাইফস্টাইল আমাদের জীবনধারা এটাই উন্নত জীবন বোধ এটাই মডার্ননেস স্মার্টনেস আধুনিকতা এটাই মা বাবাকে ঠেলে দেয়া এটা জাহিলিয়ত মা বাবাকে ঘর থেকে দূরে ঠেলে দেয়া এটা জাহিলিয়ত এটা মূর্খতা অজ্ঞতা একটা অন্ধকার জীবনধারা এটি এটি মৃত্যুতুল্য আর মা বাবাকে রাখা এটাই প্রাণদায়ক প্রাণ বর্ধক এটাই আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতা যে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে আমার মা কষ্ট পাবেন আর আমি সুখ করব এটা তো হতে পারে না আমার বাবা বৃদ্ধ অবস্থায় ওখানে পড়ে আছেন বিছানার সাথে লেগে আছেন তার সুখ দুঃখে সংবাদ নে আর কেউ নেই আহা আজকে মানুষের এই জ্ঞান বিজ্ঞানের যুগে কত অসভ্যতা মানুষের জীবনকে বরবাদ করেছে পৃথিবীর এই কলঙ্কময় অধ্যায়কে পরিবর্তন করতে হবে না হলে আমরা আর কোনো আচরণ করা যাবে না কোনো মন্দ আচরণ করার কোনো সুযোগ নেই একটি সুন্দর বিশ্ব নির্মাণ করার জন্য একটি সুন্দর জাতি নির্মাণ করার জন্য এই সভ্যতার কোনো বিকল্প নেই আল্লাহ আমাদেরকে اي شبه تنرمان قرات توفيق دان قرون سبحانك اللهم بحمدك اشهد أن لا إله إلا أن والسلام عليكم ورحمة الله وبركاته আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক ইউকে পাউন্ড তিন শূন্য এক